সুনাত নাই শুধু দা঵া তেরি মে হুমা সুনাত নাই শুধু খা঵া শেশে ম�ুমা অরো কিছু সুনা আছে তুমি জানো কি জানলের জি঵নে كقوله <تصفيق> تامنكي السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر بالقرآن من يخاف وعيد فلا تطع الكافرين وجاهدهم به جهاداً كبيراً لكل لبئ وَسَوْفَ تَعْلَمُونَ سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنفُسِهِمْ وَفِي الْأَنفُسِ هَٰذَا يَتَبَيَّنُ لَهُمْ أَنَّهُ أنتا يتبين له أنه الحق أولم يكسب ربك أنه على كل شيء ويقول الرسول صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويظهر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأته القيم الواحد رواه الإمام البخاري وغيره اللهم سل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جامعة سمية كامل مدرسة الدوغي عددو تندن بطي وعظ محفلت মুখরম সভাপতি শাহেদ সৈদ কামাল উদ্দিন আব্দুল্লাহরি আকরম্লাহ আজহ এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ মঞ্জুরে আলাহি উদ্বোধক জনাব বহান উদ্দিন হইয়া এবং আজকের মজলিশের ওয়াইজির কামির মাদ্রাসার সম্মানিত আসতেজা এ কাম ওলামা উল উম্মা মাতুল মসাজিদ সম্মুখে সমবেত সম্মানিত বেড়াদানি ইসলাম পর্দার অন্তরালে সম্মানিতা মাদর আনে ইসলাম অল্লাহ কাবার কামাতার দিকে মতামাজ্য হচ্ছি যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন তার দিকে মতামাজ্য হচ্ছি একত্রবাদী হয়ে সিরিককারীদের থেকে নিজের নাম প্রত্যাহার করে একত্রবাদ ইচ্ছিতে তার দিকে মতভাজ্য হচ্ছে। সম্মানিত বেরাদার ইসলাম আমার বক্তব্যের বিষয় বুঝত কোরআন সন্ন্যার মহা সত্য কিছু সংবাদ करानो सन्नार महा किचु संबाद करण सुन्न मूलत विश्व संबाद पर जश्व संबाद निर्भुल वस्तुनिष्ठ महाकाल जुड़े सफल परीक्षा निरीक्षा शतभ उत्तीर्ण कुरार से सत्य संबादल के एक संवाद आपके दी इमरान अब्ल हु हुसैन रदीअल्लाहू तला रसुल्लाह सल्लाम के संबादी परेशन कर ইমাম তিরমিজি একে সংকলন করেছেন আলবানি একে সহি বলে উক্তি করেছেন সংবাদ্য হল ওপাস মিনার মুসলিমিন সম্মানিত ভাইয়েরা আমরা মুসলিম জাতি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অধীনস্থ তার ফলোয়ার যে মুসলিম জাতি আমরা মুসলিম জাতি আমাদের আগর ছিল আগর থেকে সমান বিকেরা আমি মুসলিম ছিলেন মুসলিম ওম্মার অন্তর্ভুক্ত ছিলেন পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত ধর্ম একটাই আর বাকিগুলো বিকৃত ইসলাম जिन समग्र मथलुखर मनोजगत महबूल सत्य महबुल मनोजगतर सफल भाल केंद्र जिन जिन गोटा सृष्टि जगत बाचा मरार लक्ष्य उद्देश्य सब किस छोपे देया तो कुरबानी जीवन मरण सबकि अर्पण कर दे एकम्र दिन इन्दी हिल इन जो पृथिवीते इसलम थक आज पृथिवीते एक भूमिकम्प होत ना पृथिवीते सीडर सैक्लोन आसतना पृथिवीते को दुर्भिक्ष आसतना পৃথিবীতে কোনো দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধ হতো না পৃথিবীতে কোনো সোয়াইন ফ্লু জি ভাইরাস পৃথিবীতে কোনো এইডস পৃথিবীতে কোন মহামারী আসত না যত দোষ ইসলামকে বাদ দিয়ে বিভিন্ন ধর্ম মন গড়াভাবে তৈরি করা এটি আরেকটি বিশ্বকর সংবাদ নির্ভূমির পরবে যেটা কোরআন পরিবেশন করেছে সৌরভণী ইসরায়েল এক নম্বর সতেরো কত জাতিকে আমি ধ্বংস করেছি কাউকে আকাশ থেকে পাথর মেরে কাউকে মহা শব্দ তরঙ্গ দিয়ে কাউকে জমিন ভূমি তলিয়ে দিয়ে কাউকে পানিতে ডুবিয়ে দিয়ে এ চার প্রক্রিয়ার কোন না কোন প্রক্রিয়ায় নোহের পরবর্তী কত জাতিকে মেশাকার করেছে এখানে ইতিহাসটি হল নিম বাড়বে নোহ নুহের পরে নুহের আগে কেন নয় নোহের আগে কেন ধ্বংস আসেনি নুহের আগে কেন কোনো জাতি ডুবেনি নুহের আগে কেন আকাশ থেকে মহাতরঙ্গ মহাশব্দ তরঙ্গে কাউকে নিপাত করা হয়নি নুওয়ালিসের আগে কেন কাউকে ভূমি তলিয়ে বরবাদ করা হয়নি নুয়ালাইসালামের আগে কেন কাউকে নিমজ্জিত করা হয়নি নুহের পরেই সবাইকে অপরাধী সবাইকে এইভাবে নিপাত করা হয়েছে এর কারণ হল নুহের আগে কেউ অমুসলিম ছিল না স্লামের আগে ইসলাম ধর্ম ছাড়া একমাত্র ধর্ম ইসলাম ছাড়া আর কোন ধর্ম কেউ পৃথিবীতে বানায়নি সমর্পিত হয় দিন তার কাছে সমর্পিত না হয়ে সমর্পিত হয়েছে কবরের কাছে মাদারের কাছে মূর্তির কাছে অলিয়া উলিয়ার কাছে জিনের কাছে ফেরিস্তার কাছে সত্য মহাবোধকে বাদ দিয়ে যারা অসত্য মহাবধের পূজার ধর্ম তৈরি করেছে তাদের উপর থেকে গজব আজাব আরম্ভ হয়েছে এজন্য মিন থাকলেন সোরাভানি ইসরায়েলের সতেরো নম্বর আয়তের ইতিহাস তথ্য নির্ভুল মহাসত্য সংবাদ নুহের আগে কোনো আজব ছিল না নুহের পরে থেকে আজাব আরম্ভ হয়েছে ইসলামের পাশাপাশি বহু ধর্ম তৈরির কারণ আবার ইসা আলসালামের যুগে যখন আর কোনো ধর্ম থাকবে না তখন আবার সব আজাব তুলে নেওয়া হবে আর কোনো আজাব আসবে না ইল্লাল ইসলাম ইসা আলাহ সালামের যুগে সব ধর্ম আল্লাহ তালা নিচ্ছিন্ন করে দেবেন অর্থাৎ মানুষেরাই সব ধর্ম ত্যাগ করে ঈশা আলসালামের উন্মত অর্থাৎ তার অনুসারী হয় তাকে বলো করে মোহাম্মদী উন্মত হয়ে আল্লাহর গোলামি করবে এই জন্য ইসালাম যখন আসবেন তখন আমার গোটা বিশ্বে এতটা নিরাপত্তা আসবে রে আসবে রে সিংহ হিংস সিংহ উটের সাথে বসবাস করবে আক্রমণ করবেন ইসলামকে যারা সন্ত্রাস বলে श्वर मध्य तरह दात भांगा जब रही इसमाम कान्तिप्रिय हम सिंह पर शांत सेवक ग्रहण कर शांतिप्रिय उठर एकसाथे बसबा कर खावा दावा कर उठ के आक्रमण करबेमा बकर टाइगर इसे गुरे बसबा कर आक्रमण करबे আক্রমণ করলে ইসলামের দুর্নাম হবে ইসলাম যে শান্তির ধর্ম এটার ব্যাঘাত ঘটবে সাথে শিশুরা বিষাক্ত সাপ নিয়ে খেলবে ক্রিকেট খেলা না ফুটবল খেলা না আরেকটা খেলার নাম বলে দিলাম সাপের খেলা আগামী দিনের শিশুরা ইসলাম যখন পৃথিবীতে রাজত্ব করবে তখন তার শেষটা সাপ নিয়ে খেলবে সুন্দর সুন্দর সাপ লা গ্রাপ ত্যা কামড় দেবে না ছবর মারবে না পর সন্ন্যার সংবাদগুলো সংবাদ কতটা সত্য প্রিয় ভাইয়েরা তির্মিদির যে সংবাদটি দিয়েছি আল্লাহ নবী সাল্লাহ বলেছেন এই উমের মধ্যে তিনটা শাস্তি আসবে বলেছেন বোখারিতে পাঁচ বার দৃষ্টি গণিত হয়েছে যে পৃথিবীর মানব জাতির বয়সের তুলনায় তোমরা পৃথিবীতে এসেছ আসর টাইমে চলে যাবে মাগরিব টাইমে আসবে আসর টাইমে চলে যাবে মাগরিব টাইমে উন্মতে মোহাম্মাদি আর এখন মাগরিব টাইমে আমরা আসর টাইমে আসছি চোদ্দশো বছর কি আসর টাইমে থাকবে আসরের টাইম কি এতটা লম্বা আছে চোদ্দশো বছর পার হয়ে গেল এখনো আসরে শেষ হয়নি অসম্ভব মোহাম্মদের এখন মাগরিফ টাইম মানে যাওয়ার টাইম বিদায়ের টাইম এই বিদায়ের টাইমে অনেক বিপর্যয় আসবে বিশ্বের মানুষকে আসমানি মার দিয়ে হেদায়তের দিকে টানার জন্য আসমানি মার না খাইলে কিয়ামতের আগের এই एत चाला जति एत प्रजुक्ति वालाईफोन वाला। कम्पिटार ए लैपटप जिपीएस फेसबुक यारनेट यत क्षमता एत विमान फ्लैट रकेट जीप मार्सिडिस बीएमडब्लो हेलिकप्टरकम एक जति के কি হেদায়ের দিকে আনতে হলে কোন মানবিক মতো মাথার উপরে এসে দাঁড়িয়ে আছে ওই মায়েরটা আমাকে আজকে একজন বললেন একটি স্বপ্ন এবং তার কতগুলো স্বপ্ন আমি व्याख्या करनी से बोल से आखल आकाशे कोटी कोटी तारा तारा सेलर मत गोला बर्षण शुरू होराट बिराट सेल कोटी कोटी तारा के पड़ते डने वामे सामने पेचने যে সেল কারো মাথায় বয়ের সাথে সাথে ওখানে মৃত্যুবরণ করে পালামার কোন রাস্তা নাই সব মানুষ রাস্তায় শুধু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে আর মারা যাচ্ছে লাশের পর লাশ করে যাচ্ছে এটা একজন ইমানদার আল্লাহ ইমানদারের তিন দিন আগের স্বপ্ন কেয়ামতের আগে মিথ্যা হবে না বলেছেন যখন কেয়ামত গনিয়া আসবে মোহাম্মদ পৃথিবী ছাড়া সময় গনিয়া আসবে সহজেই কোনো স্বপ্ন মিথ্যা হবে না উনি যখন আমাকে স্বপ্নটি বললেন তখন আমি বললাম হ্যাঁ তোমার স্বপ্ন আর আমি যখন হাদিসে জানালা দিয়ে তাকাই এই সমাজের দিকে মিলে যায় থেকে এই সংবাদটি এসেছে এই উন্মতের শেষ ভাগে আগের উন্মত গুলি রে অনেক উন্মতকে আল্লাহ তারা ভূমি তলিয়ে মাটির নিচে তলিয়ে দিয়েছে মাটির পৃথিবীটা খুব ভদ্র বদ্র মনে হয় নিচ্ছু বসে আছে কি শান্ত সৃষ্ট ভদ্র জেন্টলি বসে আছে নামা ছড়া নাই যত ভদ্র ভাবেন এই মাটির পৃথিবীকে মোট এত ভদ্র না মাটির পৃথিবী পোড়াটাই একটা পারমাণবিক বন এইটা যদি বাস্ত হয় এটার ভেতরে সূর্যের সমান তাপমাত্রা যার নাম হল মাটির একবারে সেন্টারে। এই উম্মের ওলা মাদের যে গবেষণা জান্নাত হল সপ্তাকাশের উপরে আর জাহান নামে পৃথিবীর এই মাটির একদম গভীরে সিজিন সিজিনের ব্যবহার বিভিন্ন তফসিল যেটি এসেছে সপ্তম স্তরের নিচে মাটির পৃথিবীর মাঝখান আসলে মাঝখান থেকে যখন আগ্নেয় গিরির অগ্নি বরণ শুরু হয় टने टने वज पाथर पे छोड़े मारे चल्लिश पंचाश कलोमीटर दूरे गिया पड़े कि जान नाम युकी आश्न पे आज के प्रश्न उत्तर है तो देव ना समय संवाद এই যুগের কোন মিডিয়া সত্য সংবাদ বলবে না কারণ এই জামানা হলো মিথ্যার জামানা। জুলুমের জমানা অত্যাচারের জমানা উল আর ইমাম আগের পৃথিবী প্রতিটি ঘর প্রতিটি বাড়ি প্রতিটি এলাকা ইউনিয়ন উপজেলা জেলা বিভাগ রাষ্ট্র পৃথিবী টোটাল শুধু জুলম শুধু মাতামো শুধু বিভ্রান্তিকে ভরপুর হয়ে থাকবে একটুখানি ঝগড়া হলে গুলি করে দেবে দুই মুরগি ব্যবসায়ী মুরগি নিয়ে কি জানি কথা কাটা হলো ঢাকায় দেখলাম গলায় এক পোঁচ দিয়ে মেরে ফেলল জুলমন ওয় আগে স্ত্রীরা ঝগড়া করলে স্বামীর সাথে তালাক হতো না স্ত্রী ঝগড়া করলে বাপের বাড়িতে যেত এখন ঝগড়া বলে দেয় যে আমি অমুক কারখানে চলে যাচ্ছি তোর ভাব না চাকরি করে খাবো চার বলতে কোথাও নাই পৃথিবীতে এখন একটা আদালত আই যে ন্যায় বিচার হবে কারণ মূলেও মোলা জুলমন মোহাম্মদ রসল্লাহ সাল্লা পরিবেশন করা সংবাদ মিথ্যা হতে পারে মৃত্যু হওয়ার কোন সম্ভাবনা আছে নাই তো আমি যে সংবাদটা দিচ্ছি বলা হচ্ছে যে এই উন্মতের শেষ ভাগে অনেক লোক লক্ষ লক্ষ লোক হয়তো কোন রাষ্ট্র হয়তো কোনো মহাদেশ খাতপন মাটির নিচে চলে যাবে যেমন কারুনকে মাটির নিচে চলে যেতে হয়েছে আমি তলিয়ে মেরে দিয়েছি আল্লাহ শোনান যাতে আমরাও তলিয়ে যাওয়ার মতো কাজ না করি আয়াত খাসম হয়েছে এই উম্মতের মধ্যে বিশাল আকারে আকৃতি বিকৃত করে দেয়া হবে বানর ছুকোর বানিয়ে দেয়া হবে দ্বিতীয় ইনফরমেশন কমন মিনা হাজির উন্মাতে খেলা দাতেন ওখান এই উন্মতির শেষ অংশের এক বিরাট অংশকে বানস্যুগর বানানো হবে চাহবাহের নাম জিজ্ঞাসা করলেন কেন বানস্যুগর বানানো হবে الَّذِينَ يَشْهَدُونَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ترى কি সাক্ষ্য দেন না যে আল্লাহ ছাড়া কোনো সত্তা মা'বুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ترى কি সাক্ষ্য দেন না তিনি বললেন ক্বাল আবদাল কেন এর উপরেও তারা মুসল্লি তারা হাজি তারা রোজাদারক কি লাফামা বানহম বালা হল তাহলেও কেন আল্লাহ তাদেরকে বানসিকর বানাবেন নবী সাল্লা বললেন একটা অপরাধ ইত্যাদুর না কি বল মা তারা মেয়েদেরকে গায়িকা নাইকা বানিয়েছে আর দোতারা সেতারা সারে গামা বাদা নিশা জাতীয় এগুলো গ্রহণ করেছে হোসাইনের ইনফরমেশনটা আকাশ থেকে পাথর বর্ষণের যে স্বপ্ন আর যে হাদিসটা বললাম এই হাদিস করলেন কেন আকাশ থেকে পাথর বর্ষণ করা হবে আজ কেন আকাশ থেকে আল্লাহ তালা শেল মারবেন নবীজি বললেন ইজা জহার আতিল কইনা তুয়াল মাহাজ অসুরি বাতিল খুন তিনটা পাপ जतियों भावे, के, के, के। भावे जो गायिका नायिका बढ़ाना मेरे जतियों भाव जो बास्कृत अंश हिसाब से समाज जहाजी एकेबारे संस्कृत अंगिगत प्राथिक जीवन अंश हो जाए गो अछल संसार जान अकेज जीवन जान स्थब এইটা বাদ্য যন্ত্র আরমুর আর যখন মদ পান করা হবে পানির স্নেহা অন্য রায় রয়েছে তারা মদ পান করবে কিন্তু মদ নাম দেবে না এনার্জি ড্রিঙ্ক হ্যাঁ টাইগার যে কত কি নাম মদ নামেই নেই ইয়াবা বাবা শয়তানের আখির জামনার কৌশল হল প্রত্যেক অপরাধের নাম চেঞ্জ করে দেয়া নাম চেঞ্জ মদের নাম চেঞ্জ আমি তো এনার্জি ড্রিঙ্ক পান করেছি আমি তো মদ পান করি নেই স্যার স্যার আমি তো একটা টাইগার না পান করেছি কই মত পান করলাম আরে মিথুক দিয়ে রেখেছে না বলবে তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআাল্লাম গুমোর ফাঁস করে দিবেন তো তিনি এই তিনি চোদ্দশো বছর পরে কি হবে সব বিশ্ব সংবাদ পরিবেশন করে গেছে। एन जदिप्नि देख लिंग हो मानुषार मानुष तू पढ़ा देरी पृथ्वी विस्यर विस्यर कितब यह कितबर कितब नाम आल फितान नो एबना हाम्मद नोए एबना हाम्मितान कित बहु ভবিষ্যৎবাণী চুরি করেছে নস্টর ড্রামস নষ্ট ভবিষ্যৎ বাণী প্রায় ফলে যায় প্রায় ফলে যায় আমি কিছু শুনলাম পরে সব চুরি করা আমাদের হাম্মাদের আলফেতান বই থেকে সে সে ভবিষ্যৎবাণীতে বলেছে ২০২৫ সালে আকাশ থেকে অগ্নিগোলান এক্ষিপ্ত হবে দু হাজার আগে আমি বললাম এটা তো তির মিজির হাদিস আজ থেকে সাড়ে বছর আগে পনেরো সেগুলো স্বীকার করেছে পৃথিবীতে সবচেয়ে বড় চুরির ঘটনা যেটা ঘটেছে সেটা হলো মুসলিম হম্মদ খেলাফত পতনের পরে তাদের সমস্ত ইনফরমেশন তাদের সমস্ত সায়েন্স জ্ঞান বিজ্ঞান সব হয়ে গেছে চুরিটা করেছে বদ্র ইউরোপিয়ানরা এখন চোরেরা স্বীকার করতেছে যে গৃহস্থরা আসলে তোমাদের চুরি যাওয়া সম্পদ আমরা চুরি করেছি কিন্তু স্বীকার করে নি আমাদের সব জ্ঞান বিজ্ঞান চুরি করে নাম দিয়েছে অ্যাভেরোস অ্যাভেরোস যাতে আমরা ধরতে না পারি অ্যাভেরোস কি এলজাবরা। এলজাফরা চুরি করে যা বেরেপ হাইয়ানের ওই শাস্ত চুরি করে নাম দিয়েছে এলজাফরা তেড়া পাকা করে বলছে যাতে কোনো মুসলমানের বচা দত্ত না পারা যায় এটা মুসলমানের আবিষ্কার ও ভাইয়েরা এখন নরসিংদিতে এই আজাদ থেকে যদি বাঁচতে চান এই গাঁতলি পুরাণ পড়া নরসিমদিকে গায়িকা নায়িক নায়িকা মুক্তজন বাদ্যযন্ত্র মুক্তজন মাদক দ্রব্য মুক্তজন ঘোষণা করেন একটা রমাজানে পনেরো তারিখে নেস্প রমাদান জুমাবার পড়বে সেই জুমাবারে আকাশ থেকে একটি মহানিন্দ আসবে বিশ্ববিপর্যয়ের সূচনা হবে সেই নেস্প রমাদান মধ্য রমাদান জুমা পড়বে পনেরো তারিখ জুমাবার পড়বে কোন সালে হবে জানি না কিন্তু এই বছরের এই বছরের মে মাসে যে রমদান শুরু হবে এর জুমাবার নিঃশ রমদান একটা জুমা পড়েছে এই রমদানের মাসে আজকে দেখেছি আমি পনেরো পনেরোই রমাদান পনেরোই রমাদান এটা জুমাবার পড়ে এটা নোয়াবনা হাম্মাদের কিতাবুল ফিতান সহ আক্তি তবরানি এবং বিভিন্ন মহাদেশির ওই হাদিসটি বর্ণনা করেছেন অনেকগুলো সনদে বলে রাখা ভালো সংবাদের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য যদি বাস্তব ঘটনা ওই হাদিসকে সাপোর্ট দেয় আমার গবেষণা আমি দেখেছি আমি শিশুকাল থেকে কেমন নিয়ে গবেষণা করতাম সাহেবদের মধ্যে একজন ছিলেন হুজায় আমিও শিশুকাল থেকে হয়তো হুজাইফার সাথে ছিলাম ওনার এগুলো খুব ভালো লাগতো এগুলো নিয়ে অনেকে অনেক মন্তব্য করেন মন্তব্য করা ঠিক না কোনো আলিম কোন একজন ইসলামিক বক্তার কোন পরিবেশন করা বক্তবের বিরুদ্ধে এভাবে বলা ঠিক না যে উনি ঠিক বলেন নাই কোথেকে বললেন আরে আপনার জানা নাও তো থাকতে পারে আমরা সবাইকে সব জানি স্কলারদের উক্তি উচিত এইটা উনি বলেছেন ওনাকে জিজ্ঞাসা করুন এটা ওনার বিষয় আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না হয়তো ওনার সাথে ব্যক্তিগত যোগাযোগ করব। কিন্তু ফেসবুকে মিডিয়ায় আলেমরা একজন আজনের বিরুদ্ধে কথা বললে হয় কি জনগণ থেকে আলেমের শ্রদ্ধা পুরোপুরি দূর হয়ে যাবে যেটা হাল আমলে হয়েছে আমরা আলেমরা সবাই বললাম আমি আলেম নামি আমি এলমের ছাত্র আজীবনে এলমের ছাত্র তলে বলম আমি যত বড় পড়ি আমি জানি না কোনো ছাত্র এত বড় পড়ে কিনা কারণ আমার পড়ার এই আইভেডটা 24 ता चौबीस घंटार पंद्रह घंटा पढ़ार मेटाईल सामने एक विपर्य आसलहर गजबार एकटा उपाय आय माधवे मुक्त नाइट भलो कर बल्ला गड़े चार डुक एक बारे तो उत्खात आस्ते आस्ते তো এবার চার জায়গায় ঢুকছে আগামীবার হয়তো এমন সরকার ঘোষণা দিবে যে চার জায়গার ভিতরেও চলবে না আমরা আশা করি ঘোষণা আসুক ইনশা ঠিক নয় কি থার্টি ফার্স্ট নাইট কোন সালামের জন্ম তারিখ নয় এটা মিথ্যা তারিখ ফিলিস্তিনে ইসা আলাহ সাল্লামের জন্ম জানুয়ারির এই এক তারিখে হয় নাই যে তারা ইসা আলাহ সালামের জন্ম তারিখ পালন করে মিলার পালন করে মিরাদ অনুষ্ঠান করে এটা ভুল ইতিহাস সালামের জন্ম শীতকালে হয় না গরমকালে হয়েছিল কোরআন বলছে ঈশাখামের জন্ম গরমকালে হয়েছে শীতকালে না খেজুর পাকে গ্রীষ্মকালে গরমকালে ফিলিস্তিনে খেজুর শীতকালে পাকে না চিরকালে এটা ফিলিস্তিনের ইতিহাস আর ইশা মা যখন ঈশাকে জন্ম দিয়েছিল শব্দ শিশু জন্ম দেয়া মারিয়াম প্রসূতি মা মারিয়াম খেজুর পেকে আছে গাছের গাছের কাঁদিকে তুমি খেজুরের ডাল ধরে হুজি ইলাইকে বেজে যে খেজুর গাছটির হ্যাঁ এটার পাতা ধরেন তুমি নিচের দিকে ঝাঁকুনি দাও তুষাতে একেবারে পাকা টাট্টা খেজুর পুরানোর যোগ্য খেজুর তুমি তোমার উপরে জড়াবে তুমি কি সেই খেজুর খাও তাহলে শীত কেন জন্ম পাইলে তো ইস আল্লাহ সাল্লাম জন্ম হয়েছে কোরআন বলে কোন মৌসুমে গরম মৌসুমে যখন ফিলিস্তিনি খেজুর পাকে ওদের ওটা গরম মৌসুম আহমদ যে কি না তোরা পাইনি কই এবং ওদের কিতাবে মোকাদ্দ গরমকালের কথাই আছে কিন্তু কোথায় কি হয়ে গেল মূর্খ জাতি ইসা আলসালাম গরমকালে জন্ম নেয় ইসা আলাহ সাল্লামের পালন করে শীতকালীন নবীদেরকে নিয়ে যাতে ওদ বা না করে এই জন্য কোন নবীর জন্ম তারিখ সঠিকভাবে জানা নেই মহার্লমে জন্ম হয়েছে কত ইতিহাস রবিলাবুলের ব্যবহারও আরো কত তারিখ তারা মানে এইটা নিয়ে সুনির্দিষ্ট ভাবে কোন বেদাত হতে পারে আল্লাহ জানেন এই জন্য জন্ম তারিখ গুলিকে লুকিয়ে দিয়েছে যেমন ওনাদের কবর লুকিয়ে দিয়েছে আবার একদল আছে হায়াতর নবী নবীরা সব দুনিয়ার হায়াতেই ওনারা জিন্দা অত মিরাত মাহফিলা হাজিরা নও জুবিনদার ওটা আখের হাখের হায়াত কোন হায়াত ওটা দুনিয়ার হায়াত না দুনিয়াতে আসলে ওটা পরতামের পরীসল সলাচের মধ্যে ব্যস্ত আছে ইন্টারটেনমেন্টে ব্যস্ত আছে বিনোদন নিয়ে ব্যস্ত আছে আম্বিয়া কেলামের বিনোদন চিত্তু বিনোদন ইন্টারটেনমেন্ট তাদের আনন্দ উৎসব হইল কি তাদের আনন্দ উৎসব কি সাদা তাহলে নরসিংদির উপরে আকাশ থেকে পাথর না পড়ো কারা কারা চান হাতরে তাহলে নসিংদিকে মাদক মুক্তজন ট্যাটো ব্যবহন গায়িকা নায়িকা মুক্তজন বানাইতে হবে নাহলে কেউ বাজবে না আল্লাহ জানে পাথর আসতেছে এটা তো সহিদাসন এই হাদিসার বাস্তবায়ন হবে তো সময় হয়ে গেছে আমার এই সংবাদটা হাদিসের সংবাদটা শুনে অনেকে হয়তো মনে মনে হাসতেছেন ও কি কয় আগের অলারা কত বলে গেছে কই হয়েছে নলেছিলাম তখন কিস্তি তৈরি করছিলেন হাসা হাসাহাসি করেছিল কাঁপের যখন ডুবছে তখন না বুঝছে আরে কেন হাসলাম যদি ঠিক নয় কি মোহাম্মদ সাল্লা যখন সুরাটাকে বলছিলেন সুরাকা কি আনন্দ তোমার হবে যেদিন ছড়িগুলি। তোমার হাতে তুমি পড়বা তখন সুরাকে ভাবলো মোহাম্মদ সাল্লাহাম কয়টা কাবুরের ডরে পলাইতে আছে আর উনি কিনে বলতেছে পারস্য সাম্রাজ্য দখল করব। সম্রাটের ছড়ি আমি পরবো কি কথা অবিশ্বাসে করি কেমনি মোহাম্মদ তো মিথ্যা কথা কয় না যেদিন পারস্য সাম্রাজ্য অমরের আমলে মাত্র বারো বছর খেলাভতের টাইমে অমর গোটা পারস্য সাম্রাজ্য দখল করলেন সেদিন সুরাকাকে ডাকলেন সুরাকা কয় আস কেসরা পারস্যের সম্রাটের ছুঁড়ি আমার হাতে তোমাকে পড়াই দেবো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিলেন তুমি পড়বা আসো পুরুষের জন্য তো স্বর্ণ হারাম কিন্তু ওই সংবাদ ভবিষ্যৎ বাণীটা বাস্তবায়ন করে খুলে নিয়েছেন আকবার অল্লাহ আকবর বল আল্লাহ সব সময় কি বলেন সত্য কথা বলেন কি বলেন সত্য কথা বলেন আজকের মুসলমানরা অনেক মরা ভাব মার খাইতে খাইতে খাইতে আর কত সাহস থাকতো। বাদার থেকে একটা মোরুখ কিনে আনলে ইয়া বড় মোরুখ কিনে আনলে তখন গৃহস্থের ক্ষয়ের ছোট ছোট মুরগি ছোট ছোট মোরবগুলি খালি ঠোকরায় ঠোকরানি খাইয়া এই বড় মোরবটা সে ঠুকু দিলে এগুলি একটা একটা করে সব মেরে ফেলতে পারবে কিন্তু সে নতুন জায়গায় আছে এত মোরব মুরগি কটার সাথে পারবে ছোট্ট মুরগির বাচ্চা আরে ঠোকরা সে মাথায় আছে। তুই ঠোকরা আজকে তবু সময় আমার আজকে দুঃসময় আজকে মুসলমানের দুঃসময় তো এই জন্য মুসলমানরা এখন যে মারে মরে তুশব্দ কেউ করে না রাষ্ট্রগুলিও প্রতিবাদ বনা করার সাহস পায় না কিন্তু আকরির গোদার মতো এই মুসলমান কয়দিন পরে জেগে উঠবে ইনশাল্লাহ আকরির গোদা ছিলেন লক্ষ্মীপুরের ভাষায় পিলাম আকরির গোদা কাকর ছিলেন কাকর আঁকড়ি এক ধরনের তরকারি আর কি এইটার এত বড় মোটা একটা মূল থাকে মাটির নিচে লুকিয়ে থাকে ঘুমিয়ে থাকে পেস্তা আলু পেস্তা আলুর আলুগুলি লুকিয়ে থাকে কোন কিশোর এটার কোন কিশল নাই চারা নাই কারণ পানি কম চারা তুলতে গেলে পানি বেশি লাগবে মারা পড়বে যেই মাত্র আশায় বৃষ্টি নামে থেকে জানি পেস্তা আলুর গাছগুলি বাইর হয় বুঝলেন না আকড়ির গোদা থেকে কিশলয় বের হয় কি সুন্দর ধরে মুসলমান এখন আকৃতির গোদা কিছির গোদা আখরির গোদা তেষ্টা মাঠে লুকাই থাকো বেশি লাফালা কর্তব্য আইটি আসের সময় आल्ला तलाश बसाय उम्मतर उम्मत के एकदल लोक आल्ला प्रेरण करा उम्मत के नबायन कर देते हारानो जो फिर देम्मत जा, जा नष्ट आबायन दे আমাদের গাড়ি আমরা যেগুলি চালাই লাইসেন্স রিনিউ করতে হয় প্রতি পাঁচ বছর অন্তর গাড়ির লাইসেন্স কিছু কিছু লাইসেন্স আছে কয় বছর পরে পাঁচ বছর পরে কোন কিছু আছে এক বছরে রিনিউ করতে হয় কোনোটা পাঁচ বছরে মেয়াদ আছে উন্মুদকে রিনিউ করা করার কাজটা করা হয় প্রতি একশো বছরে এই যে হাদিসটা বললাম এটা আরেকটা ইনফরমেশন এটা আপনাদের উৎসাহের জন্য বলতেছি এটা আপনাদের ভিতরে একটু গরম রক্ত প্রবাহিত করার জন্য বলতেছি শীতকাল তো এখন তো শীত রাখতেছি একটু গরম হন একশো বছরের মাথায় ইসলামী খেলাপথ ফিরে আসতে পারে মুসলিম উম আবার বিশ্ব দখল করতে পারে সবাই কোনো দল টল না আমরা সবাই মিলিয়ে ইনশাআল্লাহ কামালাতা তর্কের মাধ্যমে उस्मानी खिलाफ हारिए गए उन्नीस चौबीस साल मार्च मासे उन्नीस चौबीस साल मार्च बस हिसाब करें कबार दो हजार चौबीस दू हजार चौबीस हारिस बोलते इन এই উন্মতের জন্য হয়ে যাওয়া প্রতিটি সেক্টরকে নবতর ভাবে উজ্জীবিত র প্রতি একশো বছরের মাথায় আল্লাহ প্রেরণ করবেন কে প্রেরণ করবেন তাহলে ১৯২৪ এর মাস থেকে হিসাব করলে দু হাজার কোন মাসে একশো বছর পুরা হয় এখান থেকে আরো তিন বছর মাইনাস করেন সৌর বর্ষ সৌরভ প্রতি একশো সৌর বর্ষ থেকে চান্দ্র সৌর বর্ষ তিন বছর কম হয় তিন বছর আগে ওটা হয়ে যায় সৌর বর্ষ হিসাবে ছিল তিনশো নয় বছর তাহলে প্রতি শতকে কয় বছর করি বাড়লো কয় বছর প্রতি একশো সৌর বর্ষ হলে চান্দ্র বর্ষ তিন বছর বেড়ে যায় তাহলে একশো বছর পুড়ে যাবে দু হাজার চব্বিশের আগেই যে একশো বছরের মাথায় উম্মত রিনিউ হবে নতুন করে লাভ জাম্পিং করবে প্রতিটি হয়ে যাবে নমতরা উজ্জীবিত হয়ে যাবে আমার উঠে আসবে আমার পৃথিবীতে লিট দিবে সেই একশো বছর দু হাজার একুশ সাল দু সাল আমি বলছি না যে একুশ সাল সুনির্দিষ্ট এই বছরে হতে হবে কিন্তু সম্ভাবনা আছে না নাই আছে না নাই আরে বাবার কিছু স্বপ্ন না দেখাইলে জাতি বাঁচবে কেন কিছু স্বপ্ন তো দেখাইতে হয় খালি মায়ের খাইলাম মায়ের খাইলাম মায়ের খাইতে খাইতে তো অনেক লোক ইমান কি ইসলাম কবুল করতাম কি খালি মাইরে না দেখি আজাব গোজানা দেখি ঠিক না কিছু মুসলমান আর ইউটিউবে বোন আছে অনেকে একটু লাভালাভি করছে কিন্তু এখন ঠান্ডা শুভ কলন্দার হারছে বুয়ে দিদা গোয়ার কাজী হারছে বুয়ে দিদা আসার সেটা আহ কিতাব খ্রিস্টান খ্রিস্টান মরবি সে বললি আমি যখন আজকে রাত্রে নক্ষত্র রাজিতে চিন্তা করলাম দেখলাম আমি বুঝলাম বিশ্বাস হয়ে গেল যে হত্যাকারী জাতির এসে গেছেন পৃথিবীতে যেখানে এগারোটা সুয়াল করেছে হেরাক্লিয়াস আবু সুবিধানকে এগারোটাই সত্য হয়েছে এবং হেরাক্লিয়াস বলেছে ইনি শেষ নবী সে হেরাক্লিয়াস বলছে যে আমার বিশ্বাস শেষ নবী এসে গেছেন উনি বলেছেন সকালে মাত্র বিকাল নাগাদ এক ব্যক্তি মাত্র সম্পদটা দিল আমার বিশ্বাস পুরনো কিতাব আসমানে কিতাবে যে ভবিষ্যৎবাণী আছে ভবিষ্যৎবাণী আকার আমি বলতেছি এটাতে এমন গাইক যে গাইকের অনেক আলামত আছে যে গাইবের কোন আলামত না ওটা বলা যায় না যেটা তো অনুমান করা যায় এক পার্সেন্ট ঠিক না হওয়ার আশঙ্কা থাকে হেরাক্লিয়াসের সংবাদ যদি সত্য হয় আজকের কোনো মুসলমান ছাত্র আর স্টাডিকারি গবেষক যদি একটা কথা বলে তারটা সত্য হবে না কেন হেরাক্লিয়াস বললো এই লোকের পরীক্ষা করো এই লোকের খতনা আছে কিনা পরে লোকেরা হেরাক্লিয়াসের দরবারের লোকেরা অ্যারাবিয়ানের লোকের নিয়ে গেল। কয় সার সর্বনা সেই লোক তো খতনাওয়ালা এই লোকেদেরই তো মোহাম্মদ সাল্লাহাম এই জাতির মধ্যে আসছে ওনাকে আপনি দেখেছেন আজকে ঠিক হের শহরে তার এক বন্ধু দগাঁতের উনি আহুল কিতাবের বড় আলিম এইসব সংবাদের বড় স্পেশালিস্ট তাকে সিঠি লেখলো তুমি বলো তো আমারে শেষ নবী কি আসার সময় হয়েছে তিনি কি এসে গেছে। সেও সিটির জবাব দিল যে হ্যাঁ যখন ইমান প্রকাশ করলো। আমি শেষ নবীর প্রতি ইমান আনলাম মুসলমান হয়ে গেলাম তখন তার দরবারের সভাসদরা তাকে ওখানে হত্যা করেছে শহীদ করে দিয়েছে সেই ভয়ে হেরাক্লিয়াসের ইমান আনে নাই যাই হোক घरे घरे टिवशन हाथ हाथ एंड्रड सेट आईफोन कम्पिवटार बाजना सकाल विचाल नास्ता गईटे उपाय যদি এই সমাজে থাকতে চান সমাজকে বাদ্যযন্ত্র মুক্তজন গায়িকা নায়িকার নাচ ড্যান্স মুক্তজন মাদক মুক্তজন করবেন তাহলে আল্লাহ আজাদ করে নেবেন আর যদি এটা করতে না পারেন বাইর করে দেন তোমরা চলে যাও আমেরিকানরা যেমন কোন রাষ্ট্রে আক্রমণ করার বলে মার্কিন নাগরিকরা ওই এলাকা ছাড়ো মার্কিন নাগরিকরা এলাকা ছাড়ো এলাকা ছাড়ো ওরা সব পালায় তারপরে আক্রমণ ঠিক নয় কি নসিং যদি থাকতে চান মাদুক মুক্ত গান বাজনা মুক্ত ট্যাটো ব্যবু মুক্ত করেন আর যদি এটা করতে না করেন বলাই যান কই যাবেন আল্লাহ জানেন কই যাবেন সেটা আল্লাহ জানেন জায়গি তো মারতেন এত জায়গা কই ভাবেন অতএব ঘরে ঘরে কঠিন পণ নিয়ে যে বাঁচতে হবে আমাকে আকাশ থেকে ফথর ঘুরে মরবো ওই অভিশপ্ত মানুষ আমি হতে চাই না কেন হল সমুদ্র বললে কি হবে বিভিন্ন ভিত্তিতে এটা বিশুদ্ধ বলে প্রমাণ হয় জি একটা ঘোষণা আমি মা বুকে পেশাদ করছি আপনাদের পেন্ডে আমরা ইসলামের হিসাব পেটন করেছি ওই পেন্ডে ভরে গিয়েছে আপনার ওখানে অনেক রকম খেলার जी प्रिय भाइरा सत्य इनफरमेशन अल कुरान देव प्रिय भाइरा कर संबादल आमार सबकिचुर वृद्धि घटे ब्रेन शक्तिशाली है आधुनिक गवेषक विभिन्न गवेषणा गवेषणा पक्षे चले आल्लामुस्लिम जति गवेश गाण हादीस के सठिक भावेक्ट भास्तविक भाव सिरिया बुझार एक सूझ पे जा একটা আমল আছে এইটা করলে ব্রেইনের ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে এখন তো ব্রেন স্ট্রোকের যোগ। কিছের যোগ। ব্রেন স্ট্রোকের যোগ হার্ট অ্যাটাকের যুগ ঠিক না খুব সাদা মাথা একটা আমল আছে সেই সাদা মাটা আমলটা করলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে গবেষণা এটা অমুসলিমদের গবেষণার কথা বলছে কিন্তু এই গবেষণাটা কোরআনে আসলে দেখবেন কতটা সত্য সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়া অমুসলিমরা এই সুক্রিয়াকে নিয়েছে গবেষণার জন্য আল্লাহ যে খালি সুক্রিয়া আদায়ের কথা বলে তোমরা আমার স্মরণ করো বিনিময়ে আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ যদি কাউকে স্মরণ করেন তাহলে তার আর কোনো অভাব দুঃখ বিধিবিধে থাকতে পারে না আমার শুক্রিয়া আদায় কর কুফুরি করো না না কৃতজ্ঞ হ কৃতজ্ঞ হই ওম তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন কি লাভ ওনার দিবেন শাস্তি তোমাদেরকে যদি দুটা আমল করো সাকরতম সব কিছু আল্লাহ দিয়েছেন সব কিছু তিনি দিয়েছেন এটা যদি স্বীকার করো আর কেউ কিছুই দেয় নাই তোমাকে মহাবিশ্বের একটা ধুলিকানাও আল্লাহ ছাড়া কেউ দান করে নাই একটা সরিষার দানাও আল্লাহ ছাড়া কেউ দেয় না এক বিন্দু অক্সিডেন আল্লাহ ছাড়া কেউ দান করে না যদি এটা স্বীকার করো স্বীকার করে যদি ইবার আনো তাহলে আল্লাহ তোমাদেরকে আজাদ দিয়ে আমরা কি করব মানে আল্লাহ আল্লাহর দেবেন না। বিস্ময়সঙ্গ দল ইসলামের সুক্রিয়ার বিষয়টি অমুসলিমরা গবেষণার পর গবেষণা করে তারা রিপোর্ট দিচ্ছে যে যেই লোক সুক্রিয়ার গুণের অধিকারী সে যে কোনো ন্যায় পেলে সুক্রিয়া দেয় করে সম্ভবত এই জন্যই আল্লাহ তালা ফতিরাকাত নামাজে সুক্রিয়ার কালেমাটা দিয়ে শুরু করেন কি সেই কালেমা আল্লাহিল্ল আলমিন সকল প্রশংসা ওই আল্লাহ যিনি বিশ্ব জাহানের অস্তিত্ব দান করেন বেঁচে থাকার সকল নেয়ামত তিনি দান করেন সুক্রিয়া না কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তারা শুক্রিয়ার কালেমাটা প্রতি রাকাতে দিয়েছেন এমন ভাবে দিয়েছেন যে এটা সলাতে হয় ঠিক নয় কি ঠিক নয় কি বলেছেন আনু আল্লাহ ওই স্ত্রী লোকটির দিকে না নজরে দেবেন না যে তার স্বামীর সুক্রিয়া আদায় করে না অথচ নারী জাতির বিশ্ব সমস্যার সমাধান হল তার স্বামী আর কিছু না চাকরি সমাধান না ব্যবসা সমাধান না বাইরে পাঠিয়ে দেওয়া তার সমাধান না পড়ালেখাও তার সমাধান না তার সমাধান ধর্ম বলে ইসলাম বলে তার একটা বৈধ স্বামী আল্লাহ ওই নারীর দিকে না। তাকা বেরেই না যে তার স্বামীর শুক্রিয়া দায় করে না ওহিয়া লাস তাকে নিয়ে অথচ সে স্বামী ছাড়া তার পৃথিবীতে বৈধভাবে সব চরিত্রা ভাবে জাননাতেই একজন নারী হিসেবে বাঁচার কিছু যুগ আছে পাশ্চাত্য গবেষকরা বলছে একজন স্ত্রী যদি শুধু স্বামীর ছোট বড় যা নুনে ভাতে যাই স্বামী খাওয়ায় বা এক বেলা খায় দুই বেলা ফাটা প্লাজমা টিভি নাই কোনো আলমারি নাই কিছুই নাই বাংলাদেশেরা কোন মতে সাথে কিষানীর গায়ে গহনা পড়ায় নতুন ধানের কুটো এত কাজ তবু হাসি ধরে নাটো মুখে ফুল ফুটো ফুটো যে নারীগুলি সুক্রিয়া চরিত্রের পাশ্চাত্য অমুসলিম গবেষকরা বলছে এই নারীটা পৃথিবীর সব মেয়ে লোকদের মধ্যে এইটার জীবন সুখী সবচেয়ে সুখী নারী সে যে তার স্বামী সুপ্রিয়াদায় করে এবং সে আরেকটা রিপোর্ট দিচ্ছে সে দীর্ঘজীবী হয় দিন বেঁচে থাকে এটা কোনো মৌলামসির কথা না আমার কথা তো বলবেন আপনি তো হুজুর মানুষ বলবেনি বাবার এটা হুজুর মানুষের কথা না লাল গোড়া সাহেবদের গবেষণা লাল লাল গোড়া গোরা ইংলিশ সাহেবদের গবেষণা বুঝেন নাই কারণ আমরা তো ইংলিশ সাহেবরা কিছু কইলে বিশ্বাস করি মৌলবি হলে সহজে বিশ্বাস করি না এটা ইংলিশ ম্যানদের গবেষণার কথা বললাম কাহিল সেভেন ডট কাহিল সেভেন ডট কমে ঢুকলে এটা সিরিয়ার একজন আলিম ইঞ্জিনিয়ার আলেম এখন ইমান আছে সিরিয়ার অর্থাৎ চাও সাম দাসে খুঁজবা ওখানে ইমান আছে আমি মক্কামুদিনা আলমদের বক্তব্য শুনি সিরিয়ার আলমদের বক্তব্য শুনি সিরিয়াল আলমদের বক্তব্য এই আর অন্যান্য সারা বিশ্বের মাথায় দিয়ে ঘুমিয়ে আছি দেখলাম আমার কোরআনকে আমার মাথা নিচ থেকে ছৌ মেরে নিয়ে যাওয়া হচ্ছে বিশ্রাম বিশ্রাম হঠাৎ দেখলাম नूर एक स्तम्भ सामिया हल्तरालानन जर्डान सीया किल फिलस्त लेबानन जर्डान सिरिया छ নবজি বলছেন আমি দেখছি ইমান চলে গেছে ওইখানে যদি সঠিক ইমানটা বের করতে চান সিরিয়ান বক্তব্য শুনবেন বেশি এখন ইমান শামে ইব্রাহিম জামানা যখন শেষ হবে সারা ওয়ার্ল্ডের দত্ত ভালো ইমান তার আল্লাহ সব চলে যাবে শাম দাসের দিকে বিশটা সৈয়াদিস রয়েছে এই জন্য আমেরিকানরা সিরিয়ায় পুটিনও সিরিয়ায় ইউরোপিয়ানও সব সিরিয়ায় তারা বুঝে শাম থেকে মাহাদিয়া সালামের উত্থান হবে ইসা আলাহ সাল্লাম দামেশকের পূর্বাঞ্চলের মসজিদে নামবেন এই শাম মুল্লুক থেকে বিশ্ব নেতৃত্ব ওয়ার্ল্ড লিডারশিপ আসতেছে শামটা সে কোন স্বর্ণের ঘনি নাই তালের ঘনি নাই কোন এমন কিছু আহামরি কিছুই নাই আমেরিকায় তুর্কি করো সেখানে কি খুঁজতি আইছ। এরা আইসে মাহাদিয়ার ইসা আলাহ সাল্লামকে খুঁজতে কই আছে ওনারা আসল কথা কইয়া দিলাম এই হাদির এই বিষটা ছয় হাদি ওরা গবেষণা করে আমরা করি না এই জন্য পুতিন চাইব হাদিরকে এখান থেকে গন্ডগোলটা হইব আমাকে মেথাগার করে দেবে এখানকার লিডিং পার্ট এই কিছুই নাই সবাই ওখানে পৃথিবীর ইতিহাসে গোটা ওয়ার্ল্ড এক জায়গায় গিয়ে সবাই যুদ্ধ করছে এমন পুরো নদীর পাওয়া যায় এই জায়গাটা ছাড়া সব এখানে আমি সবাই বুঝে ওই হাদিস গুলি ওদের রাতের ঘুম হারান করে দিয়েছে যতই মারো কোন লাভ নেই আল্লাহ তার সিদ্ধান্ত বাস্তবায়নের চিরবিজয়ী কখনো আল্লাহকে পরস্ত করবে এমন কোন ক্ষমতা কখনো ছিল না কারণ এখনো হবে না হবে কখনো হবে না প্রিয় ভাইরা তো সেজন্য বলতেছিলাম কথা আসছে এদের বক্তব্য শুনবেন এরা সারা ওয়ার্ল্ডের বর্তমান আজকের দিন পর্যন্ত কি কি গবেষণা হয়েছে সব এনে আরবিতে ট্রান্সলেট করে বিশ্ববংশীকে আজকের দিন পর্যন্ত যে তাপসির আল্লাহ বিজাতি দিয়া বিজাতিকে চাঁদের দেশে পাঠাইয়া আল্লাহ তালা কোরআনের তাফসির বের করিয়াছে যে চাঁদ একদিন ফাটছিল কমর চাঁদ দ্বিগণ দিতে হয়েছে চাঁদ দ্বিগণিতে হয়েছে আমরা কি দেখেছি তিনি তো দেখেছেন একটা ব্রিটিশ টেলিভিশনে একটা লাইভ প্রোগ্রাম চলছিল সেই লাইভ প্রোগ্রামের একজন দর্শক ছিল যে দর্শককে তার এক বন্ধু কোরআনের ইংলিশ ট্রান্সলেশনটা দিয়েছিল বন্ধু এটা সময় পেলে একটু পড়ে দেখো বন্ধু ভাবছে চোদ্দশো বছর আগের বই কি পড়তাম তো একদিন বন্ধু একটু বন্ধ পাইছে ছুটি পাইছে সেই বন্ধু চিন্তা করলো আজকে একটু সময় যেহেতু আছে আমার বন্ধুর দেয়া কিতাবটা একটু খুলি বিশ মিল্লাতে খুলি দেখে একতরাবাতি সাপ্তল কান মহাপ্রলয় ঘনিয়ে গেছে চাঁদ দুবাগ হয়ে গেছে সে কয়েক দূরও কি করতাম, কি দিল এটা চাপ বুঝি দুটুকরা হয়েছে কথা কইল এই লোকে এই কোরআনের ভতি অবক্তি থেকে রেখে দিল আর করল না তিন বছর পরে সে টিভি দেখতেছে টিভিতে নীল আরমষ্টমরা এক পক্ষে ব্রিটেনের একজন প্রযোজক উপস্থাপক আরক কক্ষে তিনি ইন্টারভিউ নিচ্ছেন যে পৃথিবীতে এত সংকট এত দারিদ্র এত হানাহানি মারামারি অশিক্ষা কুশিক্ষা রোগ ব্যাধি মানুষ না খেয়ে মরে আর আপনারা কিনে শত শত কোটি ডলার খরচ করে চাঁদে কি হাওয়া খাইতে গেছিলেন পৃথিবীর সমস্যা সমাধান না করে কি করেন এগুলো তখন ওই মহাকাশচারী ওদের একজন উত্তর দিয়েছিল শোন যত শত কোটি ডলারে ব্যয় করেছি কিন্তু এমন একটা ইনফরমেশন নিয়ে আসছে চাঁদ থেকে যেটার দাম কয়েকশো কোটি ডলার সেটা কি ওই এই চাপটা ইতিহাসের কোন এক সময়ে দুই ভাগ হয়ে গিয়েছিল দুই ভাগ হওয়ার পরে আবার এটা মিলেছিল এমন প্রচন্ড প্রেসারে যে এর ওই মিলন কেন্দ্রের যেই পদার্থগুলি পাউডার হয়ে গেছে সব ওই চাপের ছোটে সেই পাউডার কিছু নিয়ে আসি দেখো ধরুন এই লোক যে ওই আয়াতটা পরে মনে করছিল ওইটা কি কিতাব নিল কয়েক চাপ দুই টুকরা হয়ে গেছে এটা একটা কিতাব হইল একটা বই হল কি পড়তাম সেই লোকে কয় হায় রে হায় এই কিতাব তো মহাশক্তিকে আল্লাহ এগুলিকে চাঁদে পাঠেছে আসলে তো চান চলত কিচ্ছু না আসল গোমত্ব এখানে কোরআনের এই আয়াত চাক্ষর দেখার মতো কিছু লোক থাকতে হবে যারা এসে বলবে হ্যাঁ আমরা দেখে আসছি চাঁদ দু টুকরা হয়েছে যেহেতু আল্লাহ আমার আয়াত আমি কিছুকাল কাল জানাব শুনাব এক সময় আসবে আয়াত দেখাবো আমাদের এই যুগটা শুধু আয়াত বুঝার যুগ না আয়াত কিসের যুগ দেখান এখন দেখব এখন দেখবো সুরাজ জুমারের পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে নাস্তিকের অ টিভি বন্ধ কর রেডিও বন্ধ কর এই আমাদের সহ্য হয় না বন্ধ কর এই আয়াত এতকাল বুঝছি এখন দেখতেছি এটার উপরে গবেষণা হলো। গবেষণায় কয়েকটা ইউনিভার্সিটি বিলে গবেষণা করেছে কাহিল সেভেন ডট এই গবেষণার ফলাফলটা আছে ব্রেইনের একটা অঞ্চল আছে সিসি অঞ্চল এটার কাজ হল মানুষ কোন ভুল করলে পাপ করলে এটা শুধু তাকে দংশন করে বিবেকের দংশন কেন করলি কেন করলি কেন বুঝলি না কেন বিশ্বাস করলি না চোরকে এই অঞ্চলে মারে কেন চুরি করলি কেন চুরি করলে বিবেকের দংশন থেকে বাঁচতে পারে না কোন মূল নাস্তিক সে যখন আল্লাহ বলছেন পঁয়তাল্লিশ যারা আখের বিশ্বাস করে না এদের সামনে যখন এক আল্লাহর জিকির আরম্ভ হয় এক আল্লাহকে মানার আহ্বান জানানো হয় এক আল্লাহর তভিদ দাবি হয় এদের পড়ে ডিপ্রেশন টেন সংকোচনের মধ্যে পড়ে যায় অশান্তির আগুনে জ্বলতে থাকে ঠিক এখন গবেষণা বলছে হ্যাঁ ঠিক তাই হয় কারণ নাস্তিককে তখন তার মন বলে তার ব্রেন বলে তুই কি করলি আসলে তো আল্লাহ সত্য আসলে তো আল্লাহ আছেন তুই কেন অস্বীকার করেছিস দংশন করে এই দংশনে সে অস্থির ওই জন্য কয় বন্ধ কর। চাল বন্ধ আয়াতিনা, নাস্তিক যখন তার বিবেকের দংশনে জ্বলতে থাকে ভুগতে থাকে তখন আয়াত তেলামাতি যেন সে হামলা করে বসবে এমন ক্ষিপ্ত হয়ে যায় আমার অশান্তি দেশ কেন আমার ভিতরে জ্বালা সৃষ্টি করলে কেন আয়াব বন্ধ কর তোর আজন বন্ধ কর কত বই মেন দেখছি এতক্ষণ মসজিদের সামনে বসা যে আম শুনছে আসতে উঠি ধর দিচ্ছি দেখেননি এরকম দেখা যায়নি এই যুগটা আয়াত বুঝারও যুগ আয়াত দেখারও যুগ সেই যন্ত্র আল্লাহ আবিষ্কার করে দিয়েছে যে যন্ত্র দিয়ে আয়াতগুলির ফলাফল দেখা যায় দাবিগুলি দেখা যায় কথা আছে যা ইবার এনেছে আল্লাহর প্রতি মান এনেছে আল্লাহর জিকির শুনলে তাদের অন্তর পুরাপুরি প্রশান্ত হয়ে যায় আল্লাহ আকবর এখন তো কোরআনে মজলিশে আছেন শান্তি লাগে না শান্তি লাগে কিনা দুনিয়ার জন্নাত দুনিয়ার কি জান্নাত মাকলুকের সবচেয়ে বড় আনন্দ হয় খালেককে দিয়া সৃষ্টির সবচেয়ে ইন্টারটেনমেন্ট হয় সস্তাকে দিয়া সৃষ্টির সবচেয়ে বড় চিত্ত বিনোদন হয় তার ক্রিয়েটরকে দিয়া তার আল্লাহকে দিয়া আর কিছু দিয়া না দুনিয়াতেও জান্নাতেও। দুনিয়াতে সৃষ্টির সবচেয়ে বড় মনোজগতের আনন্দ বিনোদন এন্টারটেনমেন্ট আছে সস্তার দিকিরে সস্তার কিসের দিকিরে আর জান্নাতের সবচেয়ে বড় কুচে আসবে সস্তার দ্বিদায় কি আমার কাছে আছে। মানে আল্লাহ সাক্ষাৎকার জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত ওই আল্লাহকে দেখা যে আল্লাহকে স্মরণ করা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত দুনিয়ার জান্নাত ঠিক না কি ওই এক আল্লাহ কেন্দ্রিক বিনোদনটা দুনিয়ার সবচেয়ে বড় বিনোদন যে কোন লুনিয়ার সবচেয়ে বড় বিনোদন কি বিনোদন তো না মুসলমানের সে বিনোদন যে কোন বিশ্বনাথ বেলাল বেলাল এ কাদামাটির দুনিয়ার জগৎ সংসারে আর ভালো লাগে না মনটা বিষাক্ত হয়ে গেছে এই ভেজাল ওই ভেজাল এই বিচার ওই বিচার ইটা লাগবে ওইটা লাগবে বেলাম ক্লান্ত হয়ে গেছি দুনিয়ার দিতে। একটু চিত্ত বিনোদনের আয়োজন করো অল্লাহ আকবার দিয়ে আদান শুরু হলো। ও জয়ালা করল তয়নি আমার নয়ন জীবাণু সুখ রাখা হয়েছে কিসের মধ্যে কিসের মধ্যে সলাতের মধ্যে অল্লাহ আকবার আদানের কথা আসলো আদান কি বিশ্বাসর একটি সিস্টেম মুসলমানের আদান শুরু হয় আল্লাহ দিয়ে শেষ হয় কি দিয়ে কি দিয়ে শেষ হয় আল্লাহ দিয়ে এখন আল্লাহ করে আদান শুনে পাঁচ সাতের হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে কি শুনলাম কেউ ওই শোনালো মরে আজানের ধনী মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমাধুর আকুল হইল প্রাণাম নাচিল ধমনী আদান শুরু হয় আল্লাহ দিয়ে শেষ হয় কি দিয়ে শেষা কি দিয়ে। আদানের মধ্যে লাইন আছে বারোটা অল্লাহ হকুর আল্লাহ হকুর এক লাইন অল্লাহ হকুর আল্লাহ হকুর আরেক লাইন আসা লাইল দু মিলে এক লাইন এভাবে লাইন আছে কয়টা বারোটা মাস কয়টা বারোটা তার মানে আদান বারো মাস চলবে আদান কয় মাস চলবো বারো মাস চলবে আজানের টোটাল আরবি হরফ উনত্রিশ আরবি হরফের মধ্যে টোটাল আজানে ব্যবহার হয়েছে সতেরোটা হরফ আলি ইসলাম হা বা সতেরোটা হরফ ফরজের আকার সংখ্যা কত কত সতেরো এক আদানের ভিতরে কি অল্পিকত হক বর টোটাল আরবি হরব সতেরোটা ফরজ নামাতে রাখার সংখ্যা কত সতেরোটা আগানের মধ্যে শব্দ হলো পঞ্চাশটা টোটাল শব্দ কত পঞ্চাশটা নামাজ স্বভাবের দিক থেকে কত অক্ত পঞ্চাশ অক্ত পড়ার দিক থেকে পাঁচ অক্ত স্বভাবের দিক থেকে কয় অক্ত পাঁচ দশে কত আমরা প্রতিদিন পাঁচ অক্ত ছড়ার পরে কয় অক্টের স্বভাব পাই কয়েকের আদানের কালে মা দিয়ে দেওয়া হয়েছে আদানের মধ্যে শব্দ থেকে কত গবেষণার দরকার যুগটা গবেষণার এবং কোরআনকে দেখার যুগ সানু রিম আমার আয়াত দেখাবো এই তো দেখি তার পাশাপাশি কোরআনের আয়াতগুলো এখন শুনব এবং দেখবো বটে আল্লাহ আমাদেরকে করুন। আমার বক্তব্য আমি এখানেই সমাপ্ত করলাম সংবাদ গুলো এবং দাবিগুলো যাতে আমরা বাস্তবায়ন করি এবং যাতে বেঁচে যেতে পারি আল্লাহ আমাদের জীবনকে রক্ষা করুন